বন্ধুরা শুনছিলেন কলরবীর শিল্পীদের পরিবেশনায় হৃদয় জুড়ে গানের কথা সুর ও কণ্ঠে আহমদ আব্দুর রহিম হুমায়ুন কবির সাবিব কাজী আমিনুল ইসলাম সাঈদ আহমদ আবু সুফিয়ান ও মামুনুর রশিদ মুহিম কারিগরি সহযোগিতায় জামান ব্যবস্থাপনায় আবু বক্কর সিদ্দিক প্রযোজনা ও পরিবেশনায় সুর কেন্দ্র নয়াপল্টন ঢাকা